মাইডাসের ছোঁয়া আজকের গল্প হলো মহারাজা মাইডাসের বহু শতাব্দী আগে একটা সুন্দর রাজ্য ছিল সেই রাজ্যে রাজত্ব করত এক রাজা যার নাম ছিল মাইডাস সবাই বলতো তার কাছে নাকি এত সোনা আছে যে গোটা শহর কিনে ফেলতে পারবে সে নিজের সোনা ভীষণ ভালোবাসত কিন্তু তার সোনা কেউ কোনো দিন দেখতে পায়নি রাজ্যের মানুষ সব সময় ভাবত যে এত সোনা রাজা কোথায় লুকিয়ে রাখে তোমার কি মনে হয় আমাদের রাজা এত সোনা কোথায় রাখে আমার নেই কি করে না সত্যিটা হল মহারাজা মাইডাস সব সময় নিজের সব সোনা মাটির নিচে এক কারাগৃহের তালা দিয়ে রাখত সে সেখানে প্রতিদিন যেত বহু সোনার ইট এবং কয়েন খুনতে देखे गलाय सोनारे सूंदर ना, ना देखो कत झलमल कर আমাদের সব সুখ দিতে পারবে না আমি এর থেকে সব সুখ পাই তুমি বুঝবে না আমায় যে যে অন্য কোনো কিছু এর থেকে সুন্দর কি করে হতে পারে রানীর এই কথাটা ঠিক মনে হয় না কিন্তু সে জানত যে স্বামীর সঙ্গে এই বিষয়ে তর্ক করে কোনো লাভ হবে না মহারাজের সোনার প্রতি থাকা ভালোবাসা দিনে দিনে বাড়তে থাকে আর সোনা এতটাই উনার পছন্দ ছিল যে ডেকে বলতো বাবা এদিকে এসো দেখো ফুলগুলো কত সুন্দর আজকে তিনটা কত সুন্দর দেখো ঘাসের উপর শিশির কেমন ঝলমল করছে দেখো এ তো আর সোনার চেয়ে ঝলমলে নয় এসব না তুমি যাও একা গিয়ে খেলা করো। ঠিক মায়ের মতোই মেরিগোল্ডও কখনো বুঝতে পারত না যে কি করে সোনা ফুলের চেয়েও সুন্দর হতে পারে সময় যত এগোতে থাকে মহারাজ মাইডাস গৃহে আরও বেশি সময় একা থাকতে শুরু করে বারবার একাধিকবার সোনা গোনার জন্যে কয়েকদিন বাদে রাজার প্রহরী এক অদ্ভুত ব্যক্তিকে প্রাসাদে নিয়ে আসে রাজাকে দেখাতে ব্যক্তিটির পরনে ছিল সাদা মাটা পোশাক মহারাজ দেখে অপরিচিত ব্যক্তিটির পায়ে কোনো জুতো নেই এই বয়স্ক লোকটিকে হে মহারাজ আমি ওনাকে রাস্তায় ঘুরে বেড়াতে দেখি উনি বললেন উনি রাস্তা হারিয়েছেন আর থাকার মতো কোনো জায়গা নেই ও মনে হয় অনেক দূর থেকে এসেছে ঠিক আছে একটা কাজ করো ওকে এখানেই থাকতে দাও যতক্ষণ না ওর ঠিকানা পাওয়া যায় ততদিন ও আমাদের অতিথি দিন যত এগোয় রাজা জানতে পারে যে এই লোকটি হল সেলিনাস কিন্তু সে জানত না এই সিলিনাস হলো অরণ্য দেবতার খুব ভালো বন্ধু সিলিনাসের থাকার জন্য সমস্ত ব্যবস্থা করা হয় তাকে রাজকীয় ভাবে আদর আপ্যায়ন করা হয় এবং সে যা চাইত তাকে তাই দেওয়া হতো কয়েক সপ্তাহের মধ্যে তারা ওর বাড়ির ঠিকানা খুঁজে বার করে সিলিনাসের বাড়ি ফিরে যাওয়ার সময় হয়েছিল সেদিন রাতে মহারাজ নিজের কারাগৃহে বসে নিজের সোনা গুন ছিলেন আর হঠাৎ তুমি কে এখানে এসেছো কেন আমি হলাম অরণ্যের দেবতা তুমি আমার নাম জানলে কি করে তুমি এখানে আমার সোনা চুরি করতে এসেছি আমার খুব ভালো বন্ধু আমি দেখেছি তুমি ওকে কত যত্ন সহকারে রেখেছিলে তোমার এই আতিথেয়তা দেখে আমি খুশি হয়েছি তাই আমি এখানে এসেছি তোমার একটা ইচ্ছে পূরণ করতে বলো তোমার কি চাইডাসের এই কথাগুলো বিশ্বাস হয় না ওর যাই ইচ্ছা তাই চাইতে পারে তবে সে তার কি চাই। আমি একটা সোনা না একটা সোনা না! সেটাও যথেষ্ট নয় দাঁড় আমি জানি আমি কিসে খুশি হব। আমায় সোনালি স্পর্শ দাও আমি যাই আমি যেটাতেই হাত রাখি না কেন সেটা যেন খাঁটি সোনায় পরিণত হয় আমি আমার কথা মতো তোমার ইচ্ছে পূরণ করব আগামীকাল সূর্য ওঠার সঙ্গে সঙ্গে তুমি যাতে হাত দেবে সেটাই খাঁটি সোনায় পরিণত হবে কিন্তু রাজা মনে রেখো তুমি কিন্তু এতে খুশি হবে না সোনা দিয়ে কিন্তু সব সুখ পাওয়া যায় না তোমার মতো একজন ব্যক্তি সোনার মূল্য বুঝবে কি করে হয়ে যাবো এই পৃথিবীর অধীর আগ্রহে অপেক্ষায় থাকে ভোর হওয়ার তারপর সকাল হয় মাইডাস আর ধৈর্য রাখতে পারে না নিজের স্পর্শ পরীক্ষা করার জন্যে আমাকে আর আমার সোনা লুকিয়ে রাখতে হবে না এবার বাইরে যাওয়া যাক আর গোটা রাজপ্রাসাদটা সোনায় পরিণত করা যাক মাইডাস বারান্দা দিয়ে হেঁটে আসার সময় হাতের সামনে যা যা পায় তাই সে শুতে আসে এবং সে বাগানে গিয়ে প্রতিটা গাছপালা আমায় এই গোটা রাজ্য সোনায় পরিণত করতে হবে। রাজ্য একটা শোভাযাত্রা নিয়ে বেরোতে হবে সবাইকে আমার এই সোনালি স্পর্শ দেখানোর জন্য। কিন্তু এখন আমার খিদে পেয়েছে আগে কিছু খাবার খাওয়া যাক রাজার জন্যে টেবিলে সাজানো ছিল হল, মাছ মাংস এবং আরো নানান রকমের সুস্বাদু খাবার কত খাবার জল চলে এলো এ এ কি হলো জল কোথায় গেল আমার দেশটা পেয়েছে আহ এসব হচ্ছেটা কি মাইটাস এবার ঘাবড়ে যায় এবং ভয়ও পায় সে আস্তে আস্তে টেবিলে রাখা সবকিছুতে হাত দিতে থাকে এবং যা ঘটে সেটা দেখে ভয় পেয়ে যায় কারণ সবকিছুই সোনায় পরিণত হয় এবার আমি কি খাবো আমার জল পেয়েছে আমি পান কি করব আমি তো সোনা খেতে বা পান করতে পারবো না তাহলে কি পৃথিবীর সবচেয়ে ধনী রাজা না খেতে পেয়ে মরবে রাজা খুবই দুঃখী হয়ে পড়ে সে সামনে রাখা খাবারগুলো দেখছিল যা এখন আর কোনো কাজে লাগবে না ঠিক তখনই তার মেয়ে বাগানে খেলতে খেলতে তার কাছে দৌড়ে আসে মহারাজ মাইডাসের কিছু ভাবার আগেই গোল্ড গোল্ড একটা সুন্দর ঝকঝকে সোনার মূর্তিতে পরিণত হয় না খুশি হতে পারি গোল্ড আমার ছোট্ট মামনি কারাগৃহে দৌড়ে যায় আর সাহায্যের জন্য তুমি এভাবে কাঁদছ কেন বিশেষ উপহারটা তো পেয়েছ মাত্র কয়েক ঘন্টা আগেই তোমার কি আরো একটা বর চাই প্রভু আমায় তুমি ক্ষমা করে দাও এই পর আমার কোন কাজে লাগবে যে আমার মেয়েকে আমার থেকে চিনিয়ে নিয়েছে আমি এই সোনার খাবার দিয়ে কি করব বলুন আমি তো সেটা খেতে পারবো না আর আমি সোনার জল দিয়েই বা কি করব। আমি তো পান করতে পারবো না সেটা আমার আসল সম্পদ ছিল আমার মেয়ে কিন্তু এখন এখনো কথা বলছে না এই এত সোনা দিয়ে আমি কি করব? যদি ওর মুখের হাসিটাই আর না দেখতে পাই দয়া করো প্রভু একটা শিক্ষা পেয়েছো। সোনা সারা জীবনের জন্য নয় জীবনে গুরুত্বপূর্ণ জিনিস হল ভালোবাসা আর আমাদের আশেপাশের মানুষের টান যা কোনো দিন কমে না কোনদিন শেষ হয় না এই না এই পাত্রে আশ্চর্য জল আছে যে যে মহারাজ মেয়ের কাছে দৌড়ে যায় এবং কয়েক ফোঁটা আশ্চর্য জল তার গায়ে ছিটিয়ে দেয় গোল্ড নিঃশ্বাস নিতে থাকে এবং রাজা মেয়েকে কোলে তুলে নেয় বাবা সোনার চমক দেখে সে এতটাই ক্লান্ত হয়ে পড়ে যে বিছানার কাঠ দেখার জন্য উতলা হয়ে যায় তারপর সে মেয়ের সঙ্গে বাগানে যায় এবং গাছ ফল এবং ফুলের ওপর জল ছেটাতে শুরু করে এই প্রথমবার সৌন্দর্য আবার আগের মতো বানানোর পর রাজা মাইডাস তার মেয়ে এবং স্ত্রী সঙ্গে টেবিলে প্রাতরাস করতে বসে এবং পেট ভরে সব খাবার খায় এর আগে এত সুস্বাদু খাবার সে কোনো দিন খায়নি সে জল পিপাসা মেটাতে একের পর এক গ্লাস জল খেতে থাকে অন্যদিকে তার মেয়ে আর স্ত্রী তার এই কাণ্ড অবাক হয়ে দেখতে থাকে মহারাজ মাইডাস আর কারাগৃহে গিয়ে সোনা গুন্ত না সে পরিবারের সঙ্গে সময় কাটাতে শুরু করে এবং চারপাশে থাকা ছোট্ট ছোট্ট জিনিসে সে আনন্দ খুঁজতে শুরু করে এবং প্রকৃত অর্থে হয়ে ওঠে পৃথিবীর সবচেয়ে ধনী ও সুখী ব্যক্তি